বাংলা মানবতা সমাধান আপনারা পিস টিভির বাংলা অনুষ্ঠান দেখছেন দিনী শিক্ষা ইসলামী অর্থনীতি হালাল ও হারাম সংক্রান্ত বহু বিষয় জানতে আমাদের সাথে আছেন ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন ও শুনছেন আল্লাহ তালা আপনাদেরকে যা যায় খাই দেন আমুল করার তৌফিক দেন আপনাদেরকেও এবং আমাদেরকে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ মামি আজকে এই আলোচনাতে আমরা সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত এবং সেটা এক প্রকার ব্যবসা চলছে দুনিয়াতে পুরোনো দুনিয়াতেও এটা চলেছে এবং আধুনিক যুগেও তা চলছে অন্যভাবে সেটা হচ্ছে আদম ব্যবসা আদম ব্যবসা সরাসরি অথবা বাঁকা পথে চলছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানুষের বেচা কেনা চলছে আল্লাহ তারা মানুষকে সম্মান দিয়েছেন সবার আগে আদমকে সম্মান দিয়েছিলেন তাই ফেরেস্তা দ্বারা সেজদা করিয়েছেন সেই আদমের সম্মান মানুষ রাখতে পারে না মানুষকে আল্লাহ সম্মানিত রূপে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর বুকে স্থান দিয়েছেন সে সম্মানিত মানুষের ব্যবসা ইসলামে হারাম হারাম তার যে কোনো অঙ্গ বিক্রি করে অর্থ উপার্জন করা আল্লাহ বলে আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি আর তাদেরকে জলে স্থলে সমুদ্রে এবং স্থলে বহন করেছি তাদেরকে বাহন দিয়েছি ওরা এবং পবিত্র বস্তু ভক্ষণ করতে দিয়েছি রুজি দিয়েছি আর আমি যা সৃষ্টি করেছি বহু সৃষ্টির ওপরে তাকে প্রাধান্য দিয়েছি সেই আদম সন্তান যাকে আল্লাহ সম্মান দিয়েছেন আদম সন্তানেরই কিছু আদমি কিছু মানুষ তাদেরকে অসম্মান করে এবং অসম্মান করে এমন কাজে ফেলায় এমনভাবে বিক্রি করে তাদেরকে বিক্রি করে নিজে ভক্ষণ করে স্বাধীন মানুষকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করা হারাম খাওয়ারই সামিল আবার বিক্রি করলেন এমন জায়গায় যে জায়গায় যদি ভালো থাকে তো ভালো কথা ভালো তো থাকে না এমন এক জায়গায় যেমন এক মহিলাকে বিবাহ করে নিয়ে এসে বিক্রি করলেন কোথায় বিক্রি করলেন নিষিদ্ধ পল্লিতে এক তো অন্যায় করলেন স্বাধীন মানুষকে বিক্রি করলেন তাও আবার করলেন এমন জায়গাতে যে সেখানে ব্যাবিচারের আড্ডা যেখানে সেই মহিলাকে ব্যবিচার করে খেতে হবে নিজের ইজ্জত বিক্রি করে খেতে হবে তাহলে আপনি কত রকম কত বড় পাপ করলেন একবার ভেবে দেখুন এমন হারামখর আর এমন চোরের অভাব আছে না চলছে চলছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কাল আল্লাহ আল্লাহ বলেছেন এটা হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি সালাহাতামা আল্লাহ বলছেন কেয়ামতের দিনে আমি তিন ব্যক্তির প্রতিবাদী আল্লাহ আল্লাহবাদ বিচারক তো আল্লাহই তাই না এবারে বিচারক নিজেই যদি আসামির প্রতিবাদী হয় তো সব মাসটা কেমন হবে জিতে পারবে প্রতিবাদী কোনো মতেই না আমি তাদের প্রতিবাদী কে কে এক ব্যক্তি। আমার নাম নিয়ে একজনকে চুক্তি দিল বা ওয়াদা দিল প্রতিশ্রুতি দিল অঙ্গীকার দিল অতঃপর তাতে ধোকাবাজি করলো ভঙ্গ করলো চুক্তি ভঙ্গ করলো একজনের হাতে বায়াত করলো রাষ্ট্র নেতার হাতে বায়াত করে তার বিরুদ্ধে বিদ্রোহী করলো একজনের সাথে কিছু দেবো বলে আল্লাহ নামে অঙ্গীকার করলো ভঙ্গ করলো নম্বর দুই রাজুল আহ সেই ব্যক্তি যে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে তার পয়সা ভক্ষণ করলো তার মূল্য ভক্ষণ করল আমি নিজে তার প্রতিবেদী স্বাধীন মানুষ পরাধীন মানুষ সে যুগে কৃতদ আসলে ব্যবসা ছিল কিন্তু বর্তমানে তো নেই একজন স্বাধীন মানুষকে নিয়ে আসছো সাদা মনের একজন মহিলাকে তুমি ধরে আনছো ভালোবাসার ফেঁদে অথবা বিবাহের নাম দিয়ে বিবাহ করে নিয়ে আসছো নাম কেউ আসতে নিয়ে গিয়ে তাকে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করছো অথবা কোনো বড় বাড়িতে বিক্রি করছো অনেকে বড়ো বাড়িতেও বিক্রি করে রূপে বিক্রি করা হয় বিক্রি হচ্ছে এমন মানুষ আল্লাহ তার প্রতিবাদী কেয়ামতের মাঠে আজিরান, আর এমন ব্যক্তি যে একজন মজুর খাটালো তার কাছে সম্পূর্ণ রূপে কাজ আদায় করল কিন্তু তার মজুরি দিল না তার মজুরি খেয়ে ফেললো। কাজও নিল আর তার মজুরিও খেয়ে ফেললো এই অবস্থাতে আমি তার প্রতিবাদী কেয়ামতের মাঠে বোখারি হাদিস বলা বাহুল্য মানুষ পুরুষ নারী বা पहरण कर विदेशे निषिद्ध पल्लि बसा कोठाय अथवा कथाओ बिक्रय भसार फादे बंदी को अबला नारी के घर थे के बेर निये दूरे कथाओ बरा एक युवत अभिभावक के किस अर्थ दिए अथवा बा भलोबास नाम विवाह कर नारी पाचार एवं तार्ध्यमे मोटामोटा टाक इनकाम हरामे इनकाम हराम हराम से टाक भक्षण करा হারাম সে টাকা ব্যবহার করা মৃত মানুষের লাশ বা কঙ্কাল বিক্রি করাও হারাম মানুষ যদি মারা যায় তাহলে তার কঙ্কাল বিক্রি রীতি আছে না নেই মানুষের সম্মান আছে মানুষের কিছু বিক্রি করা যায় না মরার পরেও তার সম্মান বহাল থাকবে মরার পরেও তার কোনো অঙ্গ বা তার দেহকে বিক্রি করা যাবে না গঙ্গাতে লাশ ভেসে যায় সেই লাশ তুলে নিয়ে বিক্রি করা হয় তাই না সেগুলোকে কঙ্কাল বানানো হয় দিয়ে কোনো হাসপাতালে কোনো लबरेटर सेगलो मोटा टा दिए बिक्री है मानुषे ग्लास यही बिक्री एवं तरह मूल्यभक्षण करा जाएज नए हराम तार माथा व्यव्यो अंग केटे बिक्री अपे शुनेमस्ते जो क्यों मारा जाए स्थन तो से रात ना कि माथा केटे ना जानि कौन श्रेणी मानुषर कगे सेथा एदी क्यों माथा केटे बिक्री से ही हराम অথবা লাশ চুরি করা হয় কবর থেকে সরাসরি লাশ তুলে নিয়ে ল্যাবরেটারিতে গিয়ে বিক্রি করা হয় সেখানে আপনার বিজ্ঞানের ছাত্ররা চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা সেসব কেটে কুটে শিক্ষা শিখে এমনিতেও লাশ পাওয়া যায় না পোস্টমার্টমের সময় এক সময় হয় যেখানে ঘরে ওইভাবে করা হয় আর লাশ চুরি করে আনা হয় কবর থেকে তুলে নিয়ে গিয়ে লাশ বিক্রি করছে আর সেই লাশকে কেটে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে পরীক্ষা চালাচ্ছে সেখানে গবেষণা চলছে ডাক্তারি পরীক্ষা চলছে এই হার কি এরকম কি এরকম বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা এই জন্য লাশ কিনতে পাওয়া যায় আর লাশ চোর আছে এ হচ্ছে লাশ চুরি করে নিয়ে যায় এক শ্রেণীর মানুষ আছে কাফন চোর কাফন ও চুরি করে আল্লাহ একবার চুরি করার জায়গা নেই চুরি করার জিনিস নেই মরা মানুষের দেহ থেকে কাফন পর্যন্ত চুরি করে নেয় আনা এ গোটা গোটা লাশকেই চুরি করে নেয় লাশ বিক্রি করে কোথায় ওই যে মেডিকেল হাসপাতালে সেখানকার ছাত্ররা সেই বডি নিয়ে কেটে কুটে তারা চিকিৎসা বিজ্ঞানের বহু শিক্ষা শিখে থাকে কিন্তু এমন লাশ বিক্রি করা টাকা হারাম আজমিল রাসুল্লা সাল্লাম হাইয়ান কোনো মরা মানুষের হার যদি ভাঙ্গা হয় তো জীবিত মানুষের হার ভাঙার সমান পাপ জীবিত মানুষের হার ভাঙলে পাপ হবে না হবে না মরা মানুষের হার ভাঙলে ওই জীবিত মানুষের হার ভাঙার সমান সুতরাং যদি কেউ মরা মানুষকে এইভাবে নিয়ে গিয়ে কাটাকুটি এইসব করে এইরকম করতে ছেড়ে দেওয়া উচিত না এবং এই এইরকমভাবে লাশ বিক্রি করা অথবা কোনো অঙ্গ বিক্রি করাও যায়জ না বলেছিলাম ভিসা ব্যবসা ভিসা ব্যবসা অনেকে করে ভিসা পাওয়া যায় ভিসা ব্যবসা নিষিদ্ধ বিশেষ করে সৌদি আরবের খবর আমি জানি যে ভিসা আপনাকে দেওয়া হয় সেই ভিসা বিক্রি করা যায়জ না কারণ ভিসা বিক্রি করলে পরে তার বিভিন্ন ক্ষতি আছে ভিসা বিক্রির ফলে মানুষ বিদেশে গিয়ে ফেসে যায় কারণ ভিসা বিক্রি মানে ব্যবসা আর ব্যবসা যত হবে ভিসার দাম তত বাড়বে প্রথম যেখান থেকে বের হলো সেখানে বিক্রি হয়ে এলো শেষ পর্যন্ত যে ওই ভিসাতে যাবে বিদেশ তার কাছে যখন ভিসাটা পৌঁছাবে তখন মোটা টাকা দাম হয়ে যাবে একথা আগেও বলেছিলাম যে একটা ভিসা যখন বেরিয়ে আসে তখন সেই ভিসাতে যাওয়ার জন্য প্রায় আশি হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হয় আর এখানে কম্পিটিশান আছে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা আছে ও বলছে আমি যাবো ও বলছে আমি যাবো এখন এজেন্ট দেখে যে টাকা বেশি দেবে তাকে ভিসা দেবো এখন ওখান থেকে শর্ত হচ্ছে যে আমার ভিসাতে রকম লোক চাই কিন্তু এজেন্ট বলছে কি যে এই ভিসা আমি তাকে দেবো যে টাকা বেশি দেবে গড়্বড় হলো না হলো না তাহলে যে ভিসাটা পাঠাচ্ছে সে ঠিক মতো লোক পাচ্ছে না আর তার ফলে সে বেতন কম করছে সে বেতন কম করছে ওখান থেকে ভিসা পাঠাচ্ছে যে আমার ছাগল চড়ানোর লোক চাই আর এখান থেকে এজেন্ট বলছে তুমি ড্রাইভারি করবে ওভার টাইম পাবে ওখানে সাথে এখানকার কথা মিলছে না এখান থেকে আপনি খরচ খরচা করে গেলেন হঠাৎ করে আপনাকে আপনার স্পন্সর বলছে তোমাকে ছাগল চড়াতে হবে আপনি তখন আকাশ থেকে পড়বে ছাগল চড়াতে হবে পাঁচশো টাকা বেতন আরে একুন কথা ও জানে না যে ভিসাতে কী লেখা আছে ও মনে করছে ড্রাইভারে ভিসা অথচ ভিসাতে লেখা আছে রাইল গানাম রেল গানাম মানে কি ছাগল রক্ষক ছাগলের রাখাল আরও ভাবছি আমি ড্রাইভিং করতে যাচ্ছি যার ফলে ওখানে গিয়ে ফেসে যায় ওখানে ড্রাইভার মানুষ এবার ছাগল ড্রাইভিং করো অনেক সময় ড্রাইভার গিয়ে ফেলে দেয় চাষের কাজে ফেলে দেয় আর চাষের কাজ আবার আমাদের দেশের মতো চাষ না খেজুর চাষ সেখানে বড় বড় খেজুর গাছে উঠতে হবে সে এক বিশাল ব্যাপার এই জন্য বিভিন্ন রকম ভাবে ধোকা খায় ভিসা ব্যবসাতে মানুষ ধোকা খায় আর তাতে একটি মানুষ গোলামের মতো নাজেহাল হয় প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু বিরতি নিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন অপেক্ষা করুন সাথে থাকুন Elaine is the Most Allah occasions is Quran is Quran is servir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 ज्ञान रखा जरूरी जानते हम देखमुल कुरान और इलामामी आदर्श आज रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सते बीस टी बांगल dialogue, dialogue. Discussion. dialogue. Discussion. Discussion. discussion discussion debate debate, debate. Rebuttal. rebuttal rebuttal conclusion conclusion, conclusion. eliminate misconception about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore protiryo shpotibar rat 9 tay a punor samprochar shokal 10:30 tay peace tv bangla मुमिन व्यक्तर बोमिन कंगलमय मुमी वैशिष्ट तरह स्लता अर्जित हम से कृतज्ञता प्रकाश कर তার উপর বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ করিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম ভিসা বিক্রির কথা ভিসা বিক্রির ফলে মানুষ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 যার ফলে ওখানে গিয়ে ফেসে যায় এবার ছাগল ড্রাইভিং করো অনেক সময় ড্রাইভার গিয়ে মাজরাতে ফেলে দেয় চাষের কাজে ফেলে দেয় আর চাসের কাজ আবার আমাদের দেশের মতো চাষ না খেজুর চাস সেখানে বড় বড় খেজুর গাছে উঠতে হবে সে এক বিশাল ব্যাপার এই জন্য বিভিন্ন রকম ভাবে ধোকা খায় ভিসা ব্যবসাতে মানুষ ধোকা খায় আর তাতে একটি মানুষ গোলামের মতো নাজেহাল হয় গোলামের মতো নাজেহাল সেই পরাধীন মানুষের মতো দাসের মতো কিতো দাসের মতো নাজেহাল না ঠিকমতো খেতে পায় আর না ঠিকমতো সে নিজের যাত্রা নির্বাহ করতে পারে কঠিন রৌদ্রে তাকে ছাগল চড়াতে হবে গাধার পিঠে বসে তাকে ছাগল চড়াতে হয় আর সেখানে না ঠান্ডা পানি আর না কিছু খাবার কত কষ্ট সকালবেলায় বেরিয়ে যাবেন আবার সন্ধ্যাবেলায় আপনাকে ফিরে আসতে হবে আমরা দেখেছি চারিদিকে মরুভূমি দূরে পাহাড় যেন দূর থেকে হাত ছানিয়ে দিচ্ছে আমাদের মন ছমছম করছে অথচ সেই মরুভূমির মাঝে একটা খিমা আছে সেই খিমার ভেতরে একটি মাত্র লোক তামিল লোক সেই লোকের কাছে গেলাম তো তার কাছে জিজ্ঞেস করছি তাকে বললাম তোমাকে কি এই মরুভূমির মাঝে একা থাকতে ভয় লাগে না তো বলছে না মাসে আলাদা তো ভালো কথা সেখানে কেউ নয় শুনশান চারিদিকে পাহাড় আর মরুভূমি দূরে রোড নেই কাছে দূরে ভিতরে সেখানে সে একা মানুষ বাস করছে বলছে যে তুই ভাত কী করে খাও বলছে এই যে রান্না করব তারপরে খাবো তো এইভাবে এইভাবে কীভাবে খাও তো বলছে যখন মরুভূমি ঝড় ওঠে যখন বালি হয় তখন বালি মাখিয়েই ভাত খেতে হয় বালি মাখাতে হয় না তো এমনি মাখানো যায় ভাতে শুধু বালি আর বালি ধুলো আর ধুলো আপনি হলুদ আকাশ যে ভাত আপনাকে খেতে হবে সারাদিন না খাওয়া আপনাকে খেতেই হবে বলছে কি করব বালি পড়তে থাকা অবস্থায় রান্না করতে হয় কত আর রুকব রোখা যায় না সেই বালির সাথে লড়াই করে ভাত খেতে হয় কত কষ্ট এভাবে অনেক কষ্ট আছে গোলামের মতো নাজেহাল হতে হয় কোন কোনো মানুষ বিদেশ আসার জন্য ত্রিশ হাজারের জায়গায় দুই লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে আমাদের দেশে না করল বাংলাদেশ থেকে प्रचुर टाय करते हैं एजेंट दर भावाबाजी शिकार हुए विदेशे वेतन पाय मात्र तीन हजार थके पाँच हजार टाक मत एतो टाका खरच कर वेतन है तेल खाबें क्यी फले से क्षतिग्रस्त है क्षतिग्रस्त है तरह लोक जरा सुखे दुखे रुजी रुटिर दिखे तक आकाश थे आसचे हमार भाई टा पाठे कि टाक पाठावे অথচ ছেলে সেখানে গিয়ে যে কী দুরবস্থায় পড়েছে অনেক সময় ভাবে যে ইচ্ছা করিয়ে পাঠায় না কিন্তু তার সে যে কত দুরবস্থায় আছে সে খবর তারা রাখে না আর হয়তোবা তারাও অনেকের বলে ভাড়া ঘরে বাস করছে তার ঘর ভাড়া দেওয়ার পয়সা নেই ছেলের স্কুলের বেতন দিতে হবে তার পয়সা নেই তারপরে কি খাবে তার পয়সা নেই দুশ্চিন্তায় দুশ্চিন্তায় এরা ভোগে ওদিকে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় কাঠ হয়ে যায় শুকিয়ে যায় दाना काटा पाखिर मत दिन रात छटफट करा क्यों तुलर ने टा क्याशोध कर तरह चूल पे जा विदेशे गुब चूल पा तेह कृष हो जाए विदेशे दल दले फेसे जाएगा ना, ना पिछाते दुश्चिंता करते अथवा ऋण बोझार कथा स्मरण करते करते আত্মহত্যা করে বসে বিদেশে শুনবেন বিদেশে অনেক লোক আত্মহত্যা করছে কেন ওই যে স্পন্সরের কাছ থেকে বেতন পায় না যে বেতন পাওয়ার কথা ছিল পায় না বেতন দেবে কেন শেষের লোক চায় না এদিকে ঋণ হয়ে গেছে এখানে বিদেশ থেকে গিয়ে ওখানেও ঋণ হয়ে যায় অনেকে ঋণ করে পাঠায় কাপিলের কাছে বেতন পেলে তারপরে পাঠাবো অথচ সেটা পায় না যখন ঋণ বেশি হয়ে যায় শেষকালে যখন চাপ বাড়ে তখন আত্মহত্যা করে নে এরকম আত্মহত্যার ঘটনা আমরা জানি আমাদের শহরেই আত্মহত্যা হয়েছে इसलम एम परिस्थिति सृष्टि करते अनुमति दीते किा मोटेना आदम व्यवसा थे दूर थे महानबी सल्लम क्यों अपर द्वारा क्षतिग्रस्त होना और क्यों अपर केरारा ओला देर तुम्हें निजे क्षतिग्रस्त होना अपर के क्षतिग्रस्त करविना क्योंकि एक क्षेत्र तुम्हें निजे के बाँचाच और अपरे गए फेसे जा कत क्षतिग्रस्त हो तरी मध्यमे तरी घड़े पा दिए तुम्हें खा তুমি দেখলে না যে তুমি তাকে পাঠাচ্ছ কোথায় সুতরাং এইভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া নিশ্চয়ই বড় গুণার কাজ তাছাড়া দেশের আইনে ভিসা ব্যবসা অবৈধ বিশেষ করে সৌদি আরবের কথা আমি বলছি ভিসার ব্যবসা অবৈধ অথব কেউ ভিসার ব্যবসা করলে সে সরকারি আইনের বিরোধিতা করে অথচ ইসলামী সরকারের বিরোধিতা করাও ইসলামে বৈধ নয় সুতরাং চারিদিক থেকে আদমের ব্যবসাটা একটা মানে ন্যাক্কারজনক ব্যবসা মানুষ মানুষকে ফাঁসিয়ে দেওয়া मानुष्ठ मानुष के बिक्री मानुष्ठे मानुष के भाव आबद्ध करा मानुष्ठ मानुष केत बड़ो क्षतर दिखे ठेले देा क्षत समुद्रे फेले देवा बर आगुने फेले देवा जानको दिन बैर होते बस बचर ताके टाक तुलते लेके ओर लो टाइमे लोभ दे क्योंकि ओभार टाइम से पाएनता केम भाव क्या रखा है जिस को टा अर्जन करते देश के अनेक मन करी যে আমার চাচাতো ভাই আমাকে নিয়ে যাচ্ছে না নিজে বড়ো লোক হচ্ছে আর আমাকে বলছে ভালো নয় ঠিক নয় আসা ঠিক না অনেক ক্ষেত্রে অনেকে এরকম মনে করে যে আমার প্রতি হিংসা করছে আমাকে ভিসা দেয় না বা আমার জন্য ভিসা পাঠায় না কিন্তু আসলে যে কত বড় ক্ষতির শিকার হতে হয় সেখানে একজন মানুষকে নিয়ে গিয়ে দায়িত্ব তার দায়িত্ব যে কত বড়ো ঘাড়ে এসে যায় সেটা তারা দেশ থেকে বুঝতে পারে না সেখানে গিয়ে হয়তো বা বললো যে ড্রাইভিং ভিসা তারপরে হঠাৎ দেখা গেলো যে আমার তো ড্রাইভারই কাজ নেই তোমাকে এই কাজ করতে হবে তখন হয় এই কাজ না হয় সেই কাজ এমন কাজ কঠিন কাজে ফেলে দেয় যে কাজ সে করতে রাজি হবে না সুতরাং কু ধারণা রাখা ঠিক না কুধারণা রাখা ঠিক না এবং মোট কথা হচ্ছে আদম ব্যবসা ঠিক না হারাম ব্যবসায় হারাম ব্যবসা থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুন আর এ যেন কোনোভাবেই এতে ফেসে না যায় সেই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ সময় শেষ হয়ে আসছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই শেষ অবস্থায় তাই জানতে চাই আসসালামাইহামতুল্লা আবরকাত আমার প্রশ্নটা হলো শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা কি যায় না না মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম কিন্তু দান করা হারাম নয় রক্ত বিক্রি করা হারাম কিন্তু রক্ত দান করা হারাম নয় অতএব প্রয়োজনে যদি কোনো অঙ্গ দান করতে হয় কিংবা মনে করুন কিডনি আপনার বাড়ির কোনো আপনার স্ত্রী কিংবা আপনার মা কিডনির সমস্যায় ভুগছে ক্ষেত্রে আপনি একটা কিডনি দান করলেন এটা মানবিক কাজ করলেন এই মানবিক কল্যাণে যদি কোনো অঙ্গ দান করা হয় তাহলে পরে সেটা অন্যায় নয় এবং না নয় আর দান করার পরে যদি উপহার স্বরূপ কিছু আপনাকে দেয় আপনার মনে কোনো চাহিদা নেই যে আপনি নেবেন না কিন্তু নেওয়ার পরে সে ব্যক্তি উপকৃত হলো তাই আপনাকে কিছু উপহার দিল সেই উপহার স্বরূপ গ্রহণ করতেও কোনো দোষ নেই আমরা অনেক সময় রক্ত দিই তাই না রক্ত দেওয়ার পরে দেখবেন যে অনেকে কিছু দিলো বা এটা আপনার নেন একটু উপহার একটা ঘড়ি দিল কি একটা কিছু খেতে দিল এটা নেওয়া সমস্যা নাই সমস্যা হলো যে আপনি আপনার রক্তের মূল্য গ্রহণ করবেন এ ব্যাপারে আমাদের একটা বৈঠক আছে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের রক্ত মানুষের দুধ ইত্যাদি বিক্রি করা যায়জ না নাজায়েজ এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন হ্যাঁ আর কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনি বলেন ভিসা ব্যবসার কথা এখন দেখা যাচ্ছে যে কপিল এখানে ভিসা দিয়েছে সে ভিসা ধরুন কোনো পয়সা নিচ্ছে না এখান থেকে যাবার যে খরচাটা বাবৎ তারপরে তো কিছু পয়সা সে তার মজুরি সরপ নিচ্ছে এবং ওখানে যাবার পরে কপিল তাকে প্রথম দিকে ঠিক বেতনই দিচ্ছে পরবর্তীতে কোনো কারণবশত তাকে কপিল বললো তুমি এই কাজ পারছ না অতএব তোমার বেতন কমিয়ে দেওয়া হল এখন কি যে এখান থেকে পাঠিয়েছিল সে কি এই কারণে সে দোষী হবে সাব্যস্ত হবে যে ব্যক্তি না জেনে এভাবে পাঠিয়ে থাকে এবং সে তার নিজের পারিশ্রমিক ছাড়া অতিরিক্ত পয়সা না নিয়ে থাকে আল্লাহতালা তাকে ধরবেন না আপনি জানেন যে হ্যাঁ আপনি তাকে ঠিক কাজে পাঠাচ্ছেন আসে ঠিক কাজী যোগদান করেছে কিন্তু যাকে পাঠিয়েছেন সে অযোগ্য যদি সে নিজের দোষে তার বেতন কমে যায় তাহলে সেজন্য তার এজেন্ট দায়ী হবে না আর এজেন্ট তার কাছে বেশি পয়সাও নেয়নি পারিশ্রমিক স্বরূপ তার অফিসিয়াল খরচ যেগুলো আছে সে খরচ হিসাবে নিয়েছে কিন্তু ভিসা ব্যবসা জিনিসটা আলাদা ব্যবসা জিনিস হলো কী যে আপনি একজন স্পন্সরের কাছ থেকে ভিসা নিলেন পয়সা দিয়ে নিলেন অথবা বিনা পয়সা নিলেন সেটা নিয়ে এসে আমাকে বিক্রি করলেন যে দামে নিয়েছিলেন তার থেকে বেশি আমি সেটা কিনে নিয়ে আমার কোনো লোক পাঠালাম অথবা আমার কোনো লোক নেই আমি আবার সেটাকে বিক্রি করলাম ব্যবসা হচ্ছে এইরকম মানে পরপর ভিসার দাম বেড়ে যাচ্ছে পরবর্তীতে শেষকালে যখন ভিসাটা কারো কাছে পৌঁছচ্ছে তখন তার ঘাড়ে মোটা বোঝা চেপে বসছে তখন সে সামাল দিতে পারছে না আর এই সিলসিলার মাধ্যমে শেষ লোকটা জানতে পারছে না যে আমাকে গিয়ে সেখানে কি করতে হবে এবারে এ বেচারি ও আর খেয়াল করেনি রাইল গানাম লেখা আছে আলেম মানুষ কেন ভালো রাইল গানাম লেখা আছে জানি না খেয়াল করেছে না করেছে কিংবা ভেবেছে ওখানে গিয়ে অন্য কাজ করে নেবো তাই হয় যে স্পন্সর তার সে ভিসা পাঠিয়েছে আমার ছাগল চড়ানোর রাখাল চাই তুমি এসেছো আমি জানি না তুমি আলেম না জালেম তুমি আমার ছাগল চড়াও হ্যাঁ না আলেম আনা যতই বল আমি মুদার আমি সেখানে ইমামতি করি বলে ইমামতি ঘরে গিয়ে করবে এখন আমার ছাগলে ইমামতি করো এখন কোন উপায় নেই এই জন্য অনেক মানুষ এইভাবে ফেসে যায় বহুভাবে ফেসে যায় আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখান এবং সঠিকভাবে চলতে সহায়তা করুন আল্লাহ মামিন আশা করব আগামী প্রোগ্রামে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ আলআ ওসাহবি আজমাইন আসালামুক ও রহমতুল্লাহি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 সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতমুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী সব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর पवित्र विशुद्ध जीवन जापन करना देखने साढ़े छुपुर साढ़े बारोटाय बांगी मेज और डिवर्सिंग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 जयंट डर जंकिर नायक देखांगिनी नात्वांगी आज रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल